অনেক পুরোনো লোকের সঙ্গে হঠাৎ যেতে আমি কখনো ছাড়িনি কিন্তু কিন্তু সব সব চেয়ে আশ্চর্য হয়ে গেছি আজ তোমাকে দেখি বাস হচ্ছেন আপনি তুমি আপনি বলতে কখন না হ্যাঁ আজ কত কাল পরে দেখা কেমন বাধো বাধার ঘাট থেকে সঙ্গে করে নিয়ে এলেন একটিও কথা বললেন না পথে এটা কি ভাড়াটি বাড়ি না আপনার আর কি আছে এখানে কেমন আছো তুমি ফিরে পেলাম তোমার তুমি এখানে কখন এসেছো কোথায় উঠেছো আপনার স্ত্রী কোথায় আছে খবর খবর আমি রেখেছি তুমি বেশ একলা দিলে তুমি বলুন না আপনার নাতি নাতনিটা কোথায় বলা পাচ্ছি না কেন এখানে এক বুঝি খাবো খাবো জানতে আমি বাস করছি একলা ওই জানতাম না আমি এখানে আছি জেনেও হ্যাঁ এখানে পড়ছে চল্লিশ বছর আগে কোন কথা তুলে আমি থাকবো না চলে যাবো এখান থেকে হ্যাঁ এসো এসো না না না করে ছেলে কোথায় তিনিা তুমি তাদের দেখতে পাবে না সাতচল্লিশ সাতচল্লিশ সালে সেই দাঙ্গা ও সেই রাস্তা সবাই কেউ কেউ মারা যায়নি সবাই সবাই বেঁচে আসে আমাকে আমাকে লোকে কিন্তু এখানে আসে ভুলতে বিশ্বেশ্বরের পায়ের সব দুঃখ উজাড় করে ঢেলে দিয়ে এক মনে তাকে ডাকতে দেখতে পাওয়া যা কিন্তু কিন্তু তারা হয়েছে আমার স্ত্রী বিমলা কে চিনতে পারছো না বিমলা দেখুন হ্যাঁ হ্যাঁ সেই সেই যা টিকিট তারা আমার বা তোর ঢলা ঢলি করবার বয়স আমাদের আর রুই লর্ড Jehová তুমি লা Jehová Jehová না জানা আমি আমি মিটাছি এমন করে পারে কি তবে না माफতে পারে বিমলায় যখন চলে গেল বিমলার আগ করে চলে গেল ভেবনা ভেবনা তোমাকে সয়ে নিয়েছিল সরে নিয়েছিল খুব সহি তোমার সব চিঠি গুলো ফেরে নিয়েছিল ফেরে নিয়েছিল আমার আমার আমার কাছ থেকে কাছ থেকে না পড়াই পড়াই পড়ায়নি লুকিয়ে লুকিয়ে পড়তো কি কি মজা হতো যখন আমি আমি যখন দূরে বাইরে যেতাম তোমার চিঠির লাইন গুলোই তোমার চিঠির লাইন গুলোই লিখে পাঠাতাম আমি ওর চিঠি মনে সারা জীবন এই কাণ্ডটি করেছে তোমার অসুস্থ মনে হচ্ছে চিকিৎসাও হচ্ছে না কিছু না তো কোন অসুখ নেই চল্লিশ বছর আগে কাশি এসে সেই যে আবার অসুখ হয়েছিল সেই যে তুমি ঘটে না চল্লিশ বছর আগে কোথায় তিরিশ বছর আগে চল্লিশ নয় তিরিশ বছর আগে তখন ঝড়টা অনেক থেমে গেছে তখন শুধু বৃষ্টি ঝমঝমা এবং উঠেছিলাম তোমার বর্ধমানের কোয়ার্টারে হোস্টেলের দারওয়ার আমাকে জাপতে ধরে ছিল। কিন্তু আমার চাকরিটা গেল আচ্ছা আমি উঠি তাহলে কিছুদিন যখন এখানে আছি আর দশার সময় ঘাট ও যখন রয়েছে বিকেলে যখন বেড়াতে যারা ওইখানে উত্তর দিলে যাও বলো দেহটা কোন প্রমাণে নয় যাদের দেহ নেই তারাও তো রয়েছে তোমার জীবনে বেঁচে কেন বলছো আমি বেঁচে আছি যাকে তুমি চেয়েছিলে তাকে তুমি হয়তো তাই সব পেলে মানুষ না পেলে তবে বাঁচে পাওয়াটাই হারানোটাই পাওয়া সারা জীবন তোমাকে যেমন পেয়েছি এমন আর কিছু পাইনি আমার জিনিসপত্র সব গুছিয়ে আর এই রাতেই ট্রেনে আমরা আমরা যাচ্ছি হরিদ্বার আমি আমি এখানে বসেছি চটপট সব ঘুষিয়ে দেয় কি হলো ওর কি কোন অসুখ হয়েছে রামদিন হ্যাঁ মা মাথার অসুখ এখন বরং অনেকটা ভালো না মা সে ভাববে না আপনি দিনের রাতে দিনের রাতে যখন তখন কত জায়গায় এমন উনি যেতে চান না কোথাও থাকবেন এখানে যাওয়ার জায়গা এখন রোজিত এসে বলেন পেলাম না আজ প্রথম ওই কথাটি শুনিনি ওর মুখে আজ প্রথম না বাবা তা যদি হতাম তবে এমন করে কি এই ঘর ছেড়ে উনি পালিয়ে যেতে পারতেন সেটা আমি বুঝি কেউ হলে আপনি মা মন করে ওকে ছেড়ে যেতে পারতেন না যেমন কিলেন এরপর আমরা কুমার রায়ের পরিচালনায় ময়মথ দুটি নাটক এর অভিনয় আমরা আত্মম্বর সমাজে আমরা খুব অনায়াসে পুরনোকে বাতিল করে দেওয়ার মানসিকতা তৈরি করেছি আজকে এই সন্ধ্যায় এই মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেল এবং যে পরিবেশ তার দ্বারা রচিত হল তাতে ওই ইংরেজিতে যে কথাটা আছে না যে প্রেজেন্ট কোম্পানি অলওয়েজ এক্সেন্টেড তেমনি আমি আশা করছি আমরা এখানে যারা বসে আছি এবং যে দুর্লভ অভিজ্ঞতা এই মাত্র অর্জন করলাম তার দ্বারা যেন আমরা এই উদ্ব্যস্ত সমাজে বা আত্মর সমাজের শিকার নই এইটাই प्राचीनकाल आधुनिक कल पर मानुष मन के लिए सत्य प्रमाणित हो प्रसन्न माधुर्य मधुदा के रचना सहाय प्रसन्न माधुर्यार आजकल वक्त सूचन जो कथा जी अपार भलसा पे भलोबासारे मन जो गठित हो गठित मन ही फल होसन्न माधुर्य बसर बाषट्टी बचर नाट्य जीवन सूचना कल नाटक धारा प्रवाहित चलेटा আপনারা সবাই জানেন এখানে বহু আলোচিত আলোচনা হয়েছে তার মুক্তির ডাক নিয়ে কাজেই সেখানে বৌদ্ধ ভোগ থেকে বা আমাদের সিং গীতিকা থেকেই হোক যেখান থেকে বা পুরাণ থেকেই হোক যেখান থেকেই তার আহরিত হয়েছে নাটকের গল্পগুলো তার মধ্যে ওই সুদটাই আমরা দেখতে পাই এবং সেই সুর যেখানে যেখানে লেগেছে সেইখানে আমরা এই খুঁজে বাই তার বছরের নাট্যকার জীবনে। আমরা আজকে এখনি একটা পর্ব অভিনয় করব বলাটা ভুল হবে এবং শ্রুতি নাটক বলাটাও ভুল হবে ওটা বলতেও চাই না আমি আমি জাস্ট ওই নাটকটা আমরা কয়েকজন মিলে করে আপনাদের কাছে শোনাবো সেই নাটকটা হচ্ছে শুনায়নি আজ থেকে পঁচিশ বছর আগে লেখা এবং এই পঁচিশ বছর আগে যে লেখা যেটা শুনলেন বছর প্রায় আগে লেখা এটা পঁচিশ বছর আগে লেখা তা সেই যে শুরুতে বাষট্টি বছর আগে যে সুরটা আর এই পঁচিশ বছর আগে যে নাটকের সুর এবং তার পরবর্তীকালের যে নাটকের সুর এই মাত্র আপনারা শুনলেন তার মধ্যে আমার বক্তব্যের যথার্থই প্রমাণিত হবে যে মনমথতা পড়ছি এই যে না আমি আমরা পরপর দুটি নাটক পড়ব দুটি রসের একটি পরবর্তী নাটকটি কৌতুক প্রথমটি আমরা শুনানি দিয়ে শুরু করছি কিন্তু ও যে আমাদের অন্ধ তা তোমরা কি করে ভাবছি কেউ এখানে আসে এই আশায় হ্যাঁ তা ঠিকই বলেছ যাদের চোখ আছে তারা কখনো এই কষ্ট তারা কখনো এই কষ্ট সহ্য করতে দায় হ্যাঁ আমি তোমরা বলতে পারো আমি কোথায় এসেছি তুমি কোথায় যাবে বলে বেরিয়েছিলে বোন আচ্ছা এটা কি সূর্যসাধুর গুপ্ত গুহা আগে আমাকে আলাপ করতে দাও মানে মেয়েটিকে বাজিয়ে দেখতে দাও কি বিপদ বাজিয়ে দেখার নেই এক শুধু অন্ধই এখানে আসবে এত দুঃখ কষ্ট আমি যে অন্ধ আপনারা কি দেখতে পাচ্ছেন না তবে তোমরাও সবাই অন্ধ করে বুঝলে আমি শুনে এসেছি অন্ধ ছাড়া এখানে কেউ আসে না আসতে পারে না শুনেছি এখানে এই গুহায় যে সাধুটি থাকেন তার নাম সূর্য সাধু শুনেছি আমরাও তো তাই জীবন পান করে এখানে দয়া দৃষ্টি ফিরে পাবো এই আশাতেই এত দুঃখ কষ্ট শুয়েও এখানে পড়ে আছি কিন্তু শুনেছি প্রতি চন্দ্রগ্রহণে তিনি ठीक ना चंद्र ग्रहण सूर्य साधु की के दान कर दृष्टि जेने तब आज मन मन आज कर आजकल मध्य ग्रहण आस कहे सूर्य क्या अस्त दीर्घार शेष आशा निशा लड़ाई क्यों एक आज में तो ही, ही, है, है, है, है, है। ही में सोमय की धु सुन अंतर्वा सब ची दरकार कार की, से, तो नोक का नो मेटीर कथा शुने सुनते भगे ना भलो लगे ना, ना।, ना तुम मे आनंद कम बो ना? ना, ना में। ना, ना, चो सत्य मन चोखे तुम्हें देखी এমনি সব আমি কল্পনা আমি না সুখ তারা না তোমার বয়স কত না না না সব প্রশ্নে কোনো মানে হয় না আমরা তোমার বয়স জানতে চাই না আমরা ধরে নিচ্ছি চিরযৌবন মত ওই সুখ তারা তুমি তাই তো ওই মেয়েটি এসে আমাদের আসল প্রশ্নটাই ঘুরিয়ে দিয়েছে কি প্রশ্ন ওই যে চন্দ্রগ্রহণের আর কত বাকি এটা দিন না রাত তাই তাই তো সেই কথাটাই আমরা মুক্তি পেয়েছিলাম আমরা হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে যেন একটা মধুর স্বপ্ন দেখছিলাম আমরা স্বপ্নটা ভেঙে গেল না চন্দ্রগ্রহণের কথা চলে যাক চলে ভালো কথা মনে করিয়ে দিয়েছো দারুন খিদে বোধ হচ্ছে কিন্তু খেতে হলে এখনই খেতে হবে গ্রহণ লাগলে তো আর খাওয়া চলবে না হ্যাঁ যা বলেছো কিন্তু খাবার তো সেই